সমিল্লাহ হুজুর পাক সাল আলী হুয়া বলেছেন হুজরপাক সাল্ল আলী হুয়াশাল্লাম নিজেও ছিলেন আরবি ভাষায় কথা বলতেন অন্য একটি কারণ বলেছেন লিআল লিআ লোব কুরআন আরবি সেটা হলো কুপিত্র কুরআনের ভাষা সেটা হল আর লোবাত আহল জান আরবি অর্থাৎ পবিত্র জান্নাতের মধ্যে মানুষ যে ভাষায় কথা বলবে সেটাও হবে আরবি এই তিনটি কারণে হুজর পাক সোল্ল আলী ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরবি ভাষাকে ভালোবাসার কথা বলেছেন আরবি ভাষা শিক্ষা করা খুব বেশি একটা কষ্টসাধ্য নয় আমাদের যদি নিজেদের মধ্যে প্রচেষ্টা থাকে তাহলে আরবি ভাষা শিক্ষা করা সম্ভব আমরা আরবি ভাষা শিক্ষার ক্লাসে যে বইটিকে আপাতত লক্ষ্য করে যে বইটি পড়াশোনা করব সেই বইটির নাম হলো আত্মিক আরবিয়া বইটির লেখক আবু তাহের মিসবা সাহেব এই বইটি প্রাথমিক যারা আরবি শিক্ষা করতে চায় তাদের জন্য খুবই উপযোগী বইটি তিনটি খণ্ডে বিভক্ত আমরা প্রথমে প্রথম খণ্ড থেকে আরম্ভ করব প্রথম খণ্ডে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আদারসুল আউয়াল আদারসুল আউ্বাল দর্শ মানে পাঠ আউয়াল মানে প্রথম আদারসুল আউ্বাল প্রথম পাঠ এখান থেকে আমরা আরবি শিক্ষা শুরু করব সর্বপ্রথম এই বইয়ে শুরুতেই বেশ কিছু শব্দার্থ দেয়া রয়েছে যেই শব্দার্থগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে এই শব্দার্থগুলো মুখস্থ করা হলো আমাদের আরবি শিক্ষার প্রথম দিনের প্রথম কাজ শব্দগুলো হলো কিতাবুন একটি বই কুর্সি ইুন একটি চেয়ার বাবুন একটি দরজা জিদারুন একটি দেয়াল কলামুন একটি কলম বাইতুন একটি ঘর মিসবাহুন একটি বাতি সারি একটি ঘাট আমি শব্দগুলো আবার বলছি কিতাবুন কিতাব এমনটি নয় কিতাবুন একটি বই কুরসি ইন একটি চেয়ার বাবুন একটি দরজা জিদারুন একটি দেয়াল কলামুন একটি কলম বাইতুন একটি ঘর মিসবাহুন একটি বাতি সারিরুন একটি খাট এই শব্দগুলোকে ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে এই আটটি শব্দকে আটটি শব্দগুলো এভাবে মুখস্থ করতে হবে কিতাবুন একটি বই কুর্সি ইউন একটি চেয়ার বাবুন একটি দরজা জিদারুন একটি দেয়াল কলামুন একটি কলম বাইতুন একটি ঘর মিসবাহুন একটি বাতি সারিরুন একটি খাট এভাবে এই আটটি শব্দ অর্থসহ সহ ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে যেন এই শব্দগুলো আমি ধারাবাহিকভাবে যে কোনো সময় শোনাতে পারি এবং এই ধারাবাহিকতা যেন বজায় থাকে এই আটটি শব্দ মুখস্থ করার পর আমাদের কাজ হবে এই আটটি শব্দ নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে যেন এই আটটি শব্দ আমরা দেখা মাত্রই এর আরবি বলতে পারি যেমন আমরা বই দেখা মাত্রই বলতে পারব বই কিতাবন একটি চেয়ার কুর্সি ইয়ন একটি দরজা দেখা আমার মনে হয়ে যাবে বাবন বা জিদারুন মানে একটি দেয়াল কলামুন একটি কলম আবার একটি ঘর ঘর দেখা মাত্রই আমি বলতে পারবো যে ঘরের আরবি বাইতুন বা সারি রুন এটা কি একটি খাট বা খাট দেখলে বলতে পারবো সারি অথবা যদি বলতে বলা হয় যে শুরু থেকে শব্দগুলো শোনাতে হবে সেক্ষেত্রে কিতাবন একটি বই কুরসিমুন একটি চেয়ার বাবন একটি দরজা জিদারুন একটি দেয়াল কলামুন একটি কলম বাইতুন একটি ঘর মিসবাহুন একটি বাতি সারি একটি খাট মোট কথা এই সিরিয়ালে এই আটটি শব্দ মুখস্থ করে ফেলতে হবে এমনভাবে যে আমাকে যদি মাঝখান থেকে কোনো একটি শব্দ বলতে বলা হয় সেটার পর থেকে ধারাবাহিকভাবে আমি বাকি শব্দগুলো বলতে পারি সুতরাং সর্বপ্রথম কাজ এই আটটি শব্দ মুখস্থ করা যখন এই আটটি শব্দ ভালোভাবে মুখস্থ করা হবে তখন আমরা আরও দুটি শব্দ শিখব এই শব্দ দুটি হল হা দা এর অর্থ ইহা বা এটি আবারও বলছি হা দা হা অথবা হা এর অর্থ হলো ইহা বা এটি আর অন্য একটি শব্দ হলো জালিকা বা তিলকা এর অর্থ উহা বা সেটি তাহলে হা দা অর্থ ইহা আর এর অর্থ হলো উহা বা সেটি। ইহা, বাহা উহা ইহা উহা বা ওইটি। তো এই দুইটি শব্দ যখন আমরা শিখব তখন আমরা দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথম আটটা শব্দ শিখতে পারলাম এই আটটি শব্দের সাথে সাথে আমরা দুইটা এমন শব্দ শিখলাম যা নির্দেশক শব্দ অর্থাৎ ইহা উহা তাহলে হা দা এর অর্থ হলো ইহা দালিকা, লিকা তিলকা এর অর্থ হল উহা এই দুটোকেও আমাকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে যে কোনটার অর্থ কি। হা দা ইহা দালিকা, লিকা তিলকা উহা এইটুকু যখন আমার শেখা শেষ এখন থেকেই আমার চর্চা শুরু অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমি যা করেছি সেটা ছিল আমার মুখস্থের কাজ এখন থেকে আমার শুরু হবে অনুশীলনের কাজ অনুশীলন যে যত বেশি করতে পারবে সে আরবি ভাষায় তত দ্রুত তত ভালো কথা বলতে পারবে আর আরবি ভাষা শিক্ষার জন্য বিশেষ করে কথা বলার জন্য সবচেয়ে বড় যে কাজ সেটা হলো অনুশীলন এতক্ষণ পর্যন্ত আমি আটটি এবং দুইটি যে ওয়ার্ড যে শব্দ মুখস্থ করলাম সেটা ছিল একটা মুখস্থ সেটা ছিল স্বাভাবিক কাজ এখন থেকে আমার প্রকৃত কাজ শুরু সেটা হলো অনুশীলন প্রশ্ন হলো অনুশীলন কিভাবে করবো আমরা শিখলাম হাদি ইহা আর শব্দ বই এখন আমরা পড়বো ইহা একটি বই কি হবে হা দা ইহা একটি চেয়ার পড়েছিলাম হাদা কুরসি ইউন কুর্সি ইউন ইউন শব্দের অর্থ একটি চেয়ার আমরা যখন বলবো যে একটি চেয়ার সেটা হবে হা ইউন একটি দরজা এর আরবি ছিল বাবুন আমরা পড়ব হাদা বাবুন, ইহা একটি দরজা জিদারুন আরবি হলো একটি দেয়াল একটি দেয়াল আরবি জিদারুন একই কথা জিদারুন একটি দেয়াল আর দেয়াল জিদারুন তো জিদারুন একটি দেয়াল আমরা যখন বলব ইহা একটি দেয়াল তখন হবে হাদা জিদারুন এভাবে হাদা এবং জিদারুনকে আমরা যখন মিলাবো তখন আমাদের আরবিটা আর একটু বড় হলো এবং আমি একটা অনুশীলনে চলে গেলাম যে এতক্ষণ আমি জানতাম এটা একটি দেয়াল এটা একটি দরজা অথবা এটা একটা বই আর এখন আমরা বলতে শিখছি যে শুধু বই না ইহা একটি বই আগে জানতাম শুধু বই এখন জানবো ইহা একটি বই এটুকু আমরা বলতে শিখলাম যেমন কলম আরবি কি কলামন আর ইহা একটি কলম হা দা কলামন একটি ঘর বাইতুন আমরা বলবো ইহা একটি ঘর হাদা বাইতুন একটি বাতি মিসবাহুন আমরা যখন বলব ইহা একটি বাতি তখন বলব হাদা সারিরুন। আর সারিরুন এই শব্দটা একটি খাট কথা একটাই এখন আমরা যখন বলব ইহা একটি খাট তখন বলবো হাদা সারিরুন। ইহা একটি খাট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আটটা শব্দ আমরা শিখেছি সেই আটটা শব্দ এখন আমরা তার সঙ্গে ইহা এই শব্দটিও ব্যবহার করতে পারছি অর্থাৎ কিতাবন একটি বই হা দা কিতাবুন ইহা একটি বই আমরা আরও একটি শব্দ শিখেছি ইহার বিপরীত সেটা হলো উহা বা সেটি। তো আমরা যদি বলতে যাই উহা একটি বই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দা আলিকা দা আরবি এর বাংলা হলো উহা বা সেটি। তো আমরা যখন বলতে যাব উহা একটি বই তখন আমরা বলবো দা আলিকা কিতাবুন উহা একটি চেয়ার দা আলিকা কুরসি ইউন এভাবে সবগুলো শব্দের সঙ্গে আমরা ব্যবহার করব। এখানে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হলো আমরা প্রথমে আটটা শব্দ এবং দুইটা নির্দেশক শব্দ অর্থাৎ হা দা হা তিলকা এগুলো শিখলাম আমাদের কাজ এখান থেকেই শুরু যে আমাদের এই ক্লাসে সর্বপ্রথম যে আটটা শব্দ শিখলাম এই আটটা শব্দ সাথে এই নির্দেশক দুইটা শব্দকেও আমি শিখবো এবং প্র্যাকটিস অনুশীলন করবো এমনভাবে করব যে প্রত্যেকটা শব্দ শোনামাত্রই যেন আমি বলতে পারি যেমন আমি যখন একটা বই দেখলাম সাথে সাথে আমার মধ্যে এই আরবিটা মনের মধ্যে চলে এসেছে যে এটা किताबन तक जो इट व्यवहार करते हा एक बी बी आर की हा दा किता आई अनेक दूरी एक बी देखते दिका किता आठटा शब्द जो दुईटा निर्देशक शब्द दिए व्यवहार करते जो खूब द्रुत पार्टी अर्थात बई के देखल तक हमारे मन करते हम बई और भी जान किता বই দেখা মাত্রই আমার মনে হতে হবে এটা কিতাবন এখন বইটা কাছে না দূরে যদি কাছে থাকে ইহা একটি বই সেক্ষেত্রে ইহা একটি বই এর আরবি হা যা হবে না এই যে একটু সন্দেহ এটা না তার জন্য হা যা হাদিহি জা তিলকা এর অর্থ কি অর্থাৎ হাঁদা হাদিহি ইহা জালিকা লিখা তিলকা উহা এটা এমনভাবে ভাবে আত্মস্থ করতে হবে যেন কখনো এই ব্যাপারে ভুল না হয় তারপরে প্রত্যেকটা দেখা মাত্র যত দ্রুত আমি বলতে পারবো ठीक मत बुझे टुकुपड़ा सम्पन्न हो अक दूर चले गए एन तो सबग शब्द पढ़ल नीचे किसान अनुशीलन देो पढ़ से देखते एक बी बीटाजे घर आ घर काछा तरह ये का इा ना उहा थे इहर आर कि हा दा हा दिहि तो हा दा व्यवहार करब হা দা কিতাবন বই। দ্বিতীয়তে দেখতে পাচ্ছি যে একটা কলম সেটা ঘর থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত তার মানে এই ছবিটা বুঝাচ্ছে একটা কলম সেটা অনেক দূরে আছে একটা কলম কি কলামুন আর ওখানে বা দূরে সেটা আরবি আমার কাজ হলো এখানে কলমটা দূরে আছে এটা আমি দেখতেই পাচ্ছি এটা আমার নতুন করে বোঝার কিছু নাই আমার জানতে হবে কলম আরবিটা কি এবং দূরে বোঝানোর নির্দেশক শব্দটা কি কলম আরবি কলম আর দূরে বোঝানোর জন্য দা আর কাছে আছে যেহেতু সেক্ষেত্রে কি হবে হাদা না দা লিকা হাদা হবে যেহেতু কাছে আছে সুতরাং হাদা মাসজিদুন যাদের আরবি জবরের কারণে সমস্যা হবে ইনশাল্লাহ সেই সমস্যা থাকবে না এই শব্দগুলো এই শব্দগুলো এই সমস্যার সমাধান হয়ে যাবে হা দা ইহা একটি মসজিদ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটা ঘর এবং সেটা দূরে ঘর মানে আমরা জানি বাইতুন আর দূরে মানে দা তার মানে দা বাইতুন পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব। দেখতে একটা দরজা এবং সেটা কাছে আছে দরজা ইংরেজি দরজা আরবি বাবন আর কাছে আছে যেহেতু সেই কারণে হাদা তার মানে হাদা বাবন মানে কাছেই আছে ইহা একটি দরজা আর একটা বাতি দেখতে পাচ্ছি সেটা দূরে সুতরাং বাতি আরবি আরবিবাহন আর দূরে আছে তাই দা আলিকা একটা চেয়ার তো চেয়ারটা যেহেতু দূরে আছে সেই জন্য দা লিকা দূরে থাকার কারণে কুর্সিউন চেয়ারের আরবি পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি একটা ঘর ঘরটা এবার কাছে আছে আগের বার দূরে ছিল কাছে আছে এবার মসজিদটা হম আমাদের ক্যাপশন থেকে বেশ খানিকটা দূরে তাহলে সেটা হবে দা আলিকা যেহেতু দূরে আছে দূরে আরবি উহা উহা দা আলিকা দা পরবর্তীতে একটা খাট দেখতে পাচ্ছি তো এই খাট খাট আরবি হচ্ছে সারি রুন সারিরুন মানে একটি খাট আর যেহেতু কাছেই আছে হা দা ইহা একটি খাট পরবর্তীতে আবার দেয়াল দেখতে পাচ্ছি কাছেই আছে সুতরাং হা কাছে থাকলে ইহা ইহা মানে হা দা আরবিতে ইহা হা দা হা আবার দেখতে পাচ্ছি একটা বাতি অনেক দূরে দূরে মানে দা আলিকা মানে কাছে দা মানে দূরে তো দা মিসবাহুন। শেষে এই তানবিনিস বাহন এমন না মিসবাহ এমনটি বলা যাবে না মিসবাহ नीचे एक दर्जा दर्जा दरजा बाबुन बाबुन मान एक दरजा जु का मान इन হাদা, হাদা বাবুন ইহা একটি দরজা আবার দেখতে পাচ্ছে একটা দেয়াল দেয়ালটা কাছে না দূরে আমাদের প্রথম পাঠের দ্বিতীয় পৃষ্ঠার সর্বশেষ যে ছবিটা দেখতে পাচ্ছে একটা দেয়াল এবং আমরা সবাই দেখতে পাচ্ছি ছবিটা আছে দূরে যেহেতু দূরে আছে তার মানে কি কাছে না দূরে দূরে দূরে হলে ইহা না উহা উহা আর উহা আরবি কি জালিকা তো দা আর দেয়াল আরবি জিদারুন, আর জিদা এখানেই আমাদের প্রথম আটটা শব্দের অনুশীলন বইয়ে শেষ তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা যখন অনুশীলন এই জিদা এসে শেষ করলাম ততক্ষণে আমার মধ্যে যে অর্জনটুকু হয়েছে সেটা হলো আমি আটটা শব্দ এটা আমি দেখেই বুঝতে পারছি এই আটটা শব্দ এখানে আছে এই আটটা শব্দ আমি দেখেই বুঝতে পারছি কাছে না দূরে এটার আরবিও জানলাম এই প্র্যাকটিসটাও আমার শেষ হয়ে গেল এখানে এসে আমি जिन जी आठटा शब्द शिक्षा आठा शब्द का ना दूरे थकले फिलहाल एक अनुशील उ तोते हम सर्वप्रथम जीतु बब्दा पढ़े छाठा शब्द मध्य बब्दा छो आना एक परीक्षा करी আমি যে আটটা শব্দ মুখস্থ করেছি এটা তো মুহস্ত ছিল ধারাবাহিক ভাবে তাহলে ধারাবাহিক আমি শুরু থেকে শুরু করি কিতাবন একটি বই আছে বাতি পাইনি বাতি এখনো তাহলে সামনে যায় একটি একটি একটি একটি নাই জিদারুন দেয়াল কলম না এই বাতি পেলাম না বাইতুন একটি ঘর মিস একটি বাতি হ্যাঁ এই তো পাওয়া গেছে আটটা শব্দ সাত নাম্বার যে শব্দটা শিখেছি সেটা হলো মিসবাহুন বা এর অর্থ একটি বাতি তাহলে আমাদের প্রশ্ন ছিল উহা একটি বাতি বাতি আরবি আমরা পেলাম একটি বাতি মানে মিস पे उ तो हाँ उसे उठा ठीक एह एक खाट इनका जानते हम खाट खाट आर सारे सारे मान एक खाट और इतना हाद सार्टी खाट এমনই এই আটটা শব্দের যে কোনো শব্দ দিয়ে আমি কাছে না দূরে থাকলে কিভাবে বলতে হবে এত বেশি প্র্যাকটিস করতে হবে যে দেখা তাহলে এই আটটা শব্দের অনুশীলন এখানে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে শেষ আমাদের এখন বাসায় কাজ হলো আমরা এই আটটা শব্দ যেখানেই দেখব দেখা মাত্রই আমার মনে আসতে হবে যে এটা এই জিনিস এর আরবি এই এবং এটা কাছে থাকলে এর আরবি কি হবে দূরে থাকলে আরবি কি হবে এটুকু আমাদের পড়া শেষ এখন আমরা আরো কিছু শব্দ শিখবো এই আটটা শব্দ এবং উদাহরণ অনুশীলন যখন শেষ হবে আমরা আরও আটটি শব্দ শিখতে যাচ্ছি শব্দগুলো আমি বলছি এই শব্দগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব বেশি ব্যবহার হয় যারা বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়াশোনা করে যেমন মাদ্রাসা শব্দ রুলার খাতা কামরা ব্ল্যাকবোর্ড ব্যাগ টেবিল জানালা ইত্যাদি শব্দের সাথে আমরা খুব বেশি পরিচিত আর আমরা সর্বপ্রথম এই শব্দগুলোই শিখি মাদ্রাসাতুন একটি বিদ্যালয় মিস একটি রুলার तून, एक खा हौजरतुन अथवाटर अर्थ एक कमरा देखी एक मद्रासा मद्रास रोलर मिस तरत एक खतुन कुर्रतुन एक खत्ा एक कमरा हौचरतन अथवा घुरफातुन दो शिखब एक ब्लैकबोर्ड सब्ब रतन एक बैग हाके ब একটি মাদ্রাসাতুন একটি বিদ্যালয় মিস্তরাতুন একটি রুলার কুর্রাসুন একটি খাতা হুজরতুন গুরফাতুন একটি কামরা সাব্বু একটি ব্ল্যাকবোর্ড হাতে বাতুন একটি ব্যাগ ত একটি টেবিল না একটি জানালা এই আটটা শব্দ আমরা ধারাবাহিকভাবে ভাবে মুখস্থ করবো মুখস্থ করার পর আমরা এভাবে শোনাব যে মাদ্রাসাতুন একটি বিদ্যালয় একটি রুলার কোরতুন একটি কামড়া সাবিবাতুন একটি একটি একটি টেবিল জানালা এই আটটা শব্দ আগের আটটা শব্দ মতোই আমরা ধারাবাহিকভাবে ভাবে মুখস্থ করবো মুখস্থ করার পর্যন্ত আমাদের একটা কাজ শেষ হলো মুখস্থ করার পর যে কাজটা করতে হবে সেটা বলছি যখন আমার এই আটটা শব্দ সম্পূর্ণরূপে ভালোভাবে মুখস্থ করা শেষ অর্থাৎ আগের আটটা শব্দের মতোই আমি এই শব্দগুলো কোথাও দেখলেই বুঝতে পারছি যে এটার আরবি এটা যেমন আমি টেবিল দেখলাম বুঝতে পারছি এটা তুন আমরা যখন একটা খাতা দেখব বুঝতে পারছি যে এটা কুরসাতুন সাথে সাথে যখন মনে চলে আসবে এতটুকু মুখস্থ যখন হবে তারপরই যে কাজ সেটা হলো আমাদের এখানে একটা ব্যাকরণ জানতে হবে সেটা হলো আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে ইহা এর আরবি ছিল আমরা কখন হা ব্যবহার করব ইহা বুঝাতে আর ইহা বোঝাতেই কখন হা ব্যবহার করব। এই একটা প্রশ্ন তখনই আমাদের মাসায় চলে এসেছে সেটা এখন আমরা জানবো শুধুমাত্র আরবি ভাষায় না পৃথিবীর প্রায় সব ভাষাতেই লিঙ্গ ব্যাপারটা থাকে যেমন বাংলাতে আমরা জানি লিঙ্গ দুই প্রকার চার প্রকার পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ ক্লিবলিঙ্গ উভয় আছে তেমনি ইংরেজি ভাষাতেও আমরা দেখতে পাই জেন্ডার দুই প্রকার আমরা পড়তে পারি একটা হলো পুরুষবাচক স্ত্রীবাচক সব ভাষাতেই থাকে তেমনি আরবি ভাষাতেও লিঙ্গটাকে দুই ভাগে বিভক্ত করা হয় একটা হলো পুরুষ লিঙ্গ একটা হলো স্ত্রীলিঙ্গ। তো পুরুষ লিঙ্গ আর স্ত্রী চেনার জন্য সহজ যে উপায় সেটা হলো যে মানুষটা সে যদি পুরুষবাচক হয় তাহলে সে পুরুষ লিঙ্গ আর বাংলা বাংলাতেই বলছি আর যদি সে মহিলা হয় তাহলে সে মহিলা মানে স্ত্রী লিঙ্গ এটা তো সহজ উপায় কিন্তু আরবি ভাষায় লিঙ্গ চেনার আরো একটা বিশেষ উপায় আছে সেই উপায়টা হলো সাধারণত যে সমস্ত শব্দের শেষে গোলতা তা থাকে সেগুলো হলো স্ত্রীবাচক লিঙ্গ সাধারণত যে সমস্ত শব্দের শেষে স্ত্রীবাচক গোলতা থাকে গোল তা সেটা হলো স্ত্রীবাচক শব্দ আর বাকি অন্যান্য শব্দগুলো পুরুষবাচক শব্দ এখন প্রশ্ন হলো আরবিতে গোল তা কোনটা। আমরা হল আরবি অক্ষর যখন শিখি আলিফ বা তা। তা এই এই তাটা থাকে একটা নৌকার মতো উপরে দুইটা আরবি স্ত্রীবাচক তা নয় বরং আমরা যে হা পড়ি ওয়াও হা এই হায়ের মতো যে তা থাকে হায়ের উপর দুই ফোটা তা সাধারণত শব্দের শেষে ব্যবহার হয় এই তাটা যেখানে থাকবে বুঝতে হবে অধিকাংশ ক্ষেত্রেই এটা স্ত্রীবাচক শব্দ হ্যাঁ কখনো কখনো এর ব্যতিক্রম হতে পারে যেমন মাদ্রাসা তুন আমরা দ্বিতীয় যে আটটি শব্দ শিখতে যাচ্ছি আমরা খেয়াল করব মাদ্রাসা তুন একটি মাদ্রাসা বা একটি বিদ্যালয় একটি রুলার কুরুন একটি খাতা এই যে আমরা পড়লাম মাদ্রাসা তুন লাস্টে একটা তা এই তার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এটা হায়ের মতো অনেকটা এটা গোল তা মানে নৌকা যে নৌকার মতো যে তা সেটা নয় সেই গোলতা যে আরবিতে পুরুষবাচক শব্দকে বলা হয় মুজাক্কার মুজাক্কার আর মহিলাবাচক বা স্ত্রীবাচক শব্দকে বলা হয় মুআনাস আমরা এই শব্দ শিখে নিব আরবিতে পুরুষবাচক শব্দকে বলা হয় মুজাক্কার আর স্ত্রীবাচক শব্দকে বলা হয় মুয়ান্নাস তো আমরা প্রথমে যে আটটা শব্দ শিখেছিলাম সেই আটটা শব্দের কোথাও কিন্তু শেষে তা ছিল না যেমন কিতাবুন এখানে লাস্টে বা তা না কুর্সি ইন ইয়া বাবুন বা শেষে র এমনি সবগুলো শব্দতেই তা ছিল না ওগুলো ছিল মুজাক্কার বা পুরুষবাচক শব্দ আর বিতে বলা হয় মুজাক্কার বাংলাতে পু আর এখন যেগুলো শিখলাম যে আটটা এগুলো আমরা দেখতে পাচ্ছি মাদ্রসা তুন লাস্টে তা মিস্তর তুন একটি রুলার শেষে তা এই মুদাক্কার আর মুাস অর্থাৎ পুলিঙ্গ আর স্ত্রী লিঙ্গ পার্থক্য হলো আমরা যখন কোনো কিছুকে ইন্ডিকেট করছি অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে নির্দেশ করছি নির্দেশক শব্দ আমরা দুটো শিখেছি ইহা এবং উহা এই ইহার আরবি ছিল দুইটা হাদা হাদিহি আর উহার আরবি ছিল দুইটা তো আবার বলছি ইহা এই শব্দের আরবি দুইটা হাদা হাদিহি হাদা এটা ব্যবহার হয় পুরুষবাচক শব্দ অর্থাৎ মোজাক্কার এর জন্য আর হাদিহি শব্দটা ব্যবহার হয় মুয়ান্নাস এর জন্য যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো ইহা একটি বই এর আরবি হলো হা এখানে একটি বই যেহেতু নির্দেশক ইহা শব্দের হাঁ কিতাব এখানে হা দিহি এটা বলা যাবে না যদিও হাদিহি অর্থ ইহা কিতাবুন অর্থ বই কিন্তু তারপরও হা দিহি ইহা একটি বই এটা বোঝানোর জন্য বলা যাবে না কেন हादा शब्द मोजाकर शब्द मोजाकर सूतरा एकत्रित होते हम्म যেমন বাংলাতে বলা যেতে পারে যে যে কোনো ক্ষেত্রে যে বাংলা কিছু শব্দ আছে যেটা পুরুষের জন্য নির্বাচিত কিছু আছে মহিলার জন্য যেমন নেতা এবং নেত্রী নেতা শব্দটা আমরা জানি এটা পুরুষবাচক নেত্রী স্ত্রীবাচক এখানে আমরা যদি কোনো পুরুষের কথা বলি যে তিনি অমুক আমার অমুক ভাই ভালো নেতা ভাইয়া কখনো নেত্রী হতে পারে না ঠিক তেমনি এই হাঁদা এই শব্দটা হল পুরুষবাচক অর্থাৎ মুদাক্কার সুতরাং কিতাবন শব্দটা যেহেতু মুদাক্কার তাই ইহা একটি বই বলতে ইহার আরবি আছে দুইটা হা এবং যেহেতু আমরা নির্বাচন করেছি কিতাবন শব্দটাকে কিতাবন শব্দটা নিজে নিজে মুজাক্কার না মোয়ান্নাস কিতাবন দেখতে পাচ্ছি এটা মুজাক্কার শব্দ কিভাবে বুঝবো শেষে গোলতা নেই এবং কিতাব মানে বই বই জিনিসটা নিজেও পুরুষ নন যেকোনা যেমন মাদ্রাসা তুন মাদ্রাসা তুন শেষে গোলতা প্রমাণ করছে যে যদিও মাদ্রাসা এটা কোনো লিঙ্গের মধ্যে পড়ে না বাংলায় কিন্তু আরবিতে যেহেতু গোলতা আছে তাই মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ তো যখন আমরা বলতে যাব ইহা একটি মাদ্রাসা তার মানে আমাকে হবে ইহা আনার জন্য মাদ্রাসাতুন মাদ্রাসা এখন দরকার ইহা ইহার আরবি হাদা বা হাদিহি এখন হাদা মাদ্রাসাতুন বলবো নাকি হাদিহি মাদ্রাসাতহি আমরা যখন হ্যাঁ আমরা যখন দেখতে পাচ্ছি মাদ্রাসাতুন শব্দটা এটা হলো মুয়াস আমাকে নিয়ে আসতে হবে হা দা হা দিহির জন্য স্ত্রীবাচক নির্দেশক শব্দ উহা এই শব্দটার অর্থ কি ছিল দা অথবা তিলকা দা পুরুষবাচক উহা আর তিলকা মহিলা বা স্ত্রীবাচক উহা যখন আমরা কোনো পুরুষবাচক শব্দকে বলতে যাব যে উহা একটি পুরুষ বাচক শব্দ যেমন বই নিতে পারি কিতাব একটি বই উহা একটি বই যখন বলতে যেহেতু কিতাব বা পুরুষবাচক আমাকে ওই নির্দেশক শব্দ থেকে দা লিকা হলো মোজাক্কার বা পুরুষ আর তিলকা হলো মহিলাবাচক দূরে বোঝানোর জন্য তো যেহেতু কিতাবন শব্দটা মোজাক্কার বা পুরুষ সুতরাং আমি নিয়ে আসবো দালিকাকে অর্থাৎ দালিকা কিতাবুন উহা একটি বই কিন্তু আবার যখন আমরা মাদ্রাসাকে নিয়ে আসবো মাদ্রাসাকে ব্যবহার করতে যাব যেমন আমরা দেখতে পাচ্ছি আমাকে কেউ একজন আরব এসে জিজ্ঞেস করলো আচ্ছা তুন আমরা খেয়াল করছি যে মাদ্রাসাতুন শেষে গোলতা আছে অর্থাৎ এটা আপাতত বুঝে নেই যে এটা একটা মোয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ আমাকে উহার জন্য দালিকা এবং তিলকা যে দুইটা অর্থ আছে এখানে মোয়ান্নাস কোনটা মহিলাবাচক বাচক কোনটা কারণ হাদা পুরুষবাচক আর মাদ্রাসাতুন স্ত্রীবাচক শব্দ দুইটা একত্রিত হবে না হলে দুইটাই মুয়ান্নাস হতে হবে অর্থাৎ স্ত্রীবাচক হতে হবে অথবা দুইটাই মুদাক্কার বা পুরুষবাচক হতে হবে এই হলো আজকের পড়া আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত প্রথম আটটা শব্দ দিয়ে আমরা পুরুষবাচক যে শব্দগুলো ছিল বা মোজাক্কার ছিল সেগুলো দিয়ে আমরা অনুশীলন করেছি এখন আমরা মহিলাবাচক শব্দগুলো দিয়ে অনুশীলন করি। আমরা দেখতে একটা মাদ্রাসার মাদ্রাসার ছবি তো ভবনটা যেহেতু সেহেতু এখানে হবে মাদ্রাসা, মাদ্রাসাতুন যেহেতু কাছে আছে দেখতে পাচ্ছি সুতরাং হবে হা দিহি মাদ্রাসাতুন এখানে হা হয়নি ওই মোজাক্কার মুহান্নাসের কারণে এখানে যেহেতু মাদ্রাসাতুন শব্দটি মুহান্নাস বা মহিলা তাই হা দিহি শব্দটিকেও স্ত্রীবাচক নিয়ে আসা হয়েছে হা দিহি মাদ্রাসুন আমরা দেখতে পাচ্ছি জেনেছি সাবু রতুন যেহেতু রতন পরবর্তীতে দেখতে পাচ্ছি একটা কামরা বা একটা ঘরের ছবি সুতরাং এটা কাছে আছে হবে হা দিহি রতন আবার তারপরে দেখতে পাচ্ছি একটা ব্যাগ ব্যাগ আরবি হাতি বাতুন যেহেতু দূরে আছে তিলকা হাতি বাতুন তার নিচে একটা খাতা দেখতে পাচ্ছি আসলে বইয়ের মতোই কিন্তু উপরে বাংলাতে লেখা আছে খাতা মানে খাতা তো খাতা যেহেতু কাছে আছে সেহেতু হা দিহি ইহা একটি খাতা পরে একটা পাচ্ছি দূরে আছে উহা একটি টেবিল পরে একটা স্কেল দেখতে পাচ্ছি রুলার রুলারটা কাছে আছে সুতরাং হা দিহি মিস্তরুন মিস্তরাতুন মানে স্কেল বা রুলার আর হা মানে কাছে ইহা মিস্তরাত ইহা একটি স্কেল হাদিহি দিহি সাব্বু রতুন পর একটা ইহা একটি ব্ল্যাকবোর্ড একটা আছে একটি ব্ল্যাকবোর্ড পরবর্তীতে দেখতে পাচ্ছি একটা জানালা এবং দূরে আছে সুতরাং তিলকা না ফিদ উহা একটি জানালা তার পরবর্তীতে একটা চেয়ার টেবিলের ছবি কাছে আছে সুতরাং হা দিহি ইহা একটি পরের প্রথম আবার একটা খাতা দেখতে পাচ্ছি এই খাতাটা যেহেতু দূরে আছে সুতরাং তিলকা কুর্রসাত উহা একটি খাতা যেহেতু কুর্রসাতুন শেষে তা আছে সবগুলোর মতোই মানে মুয়ান্নাস বা মহিলা সেই জন্য प्रथम क्लस ए पर्यतना शुरू रिव्यू करल आज के सर्वप्रथम प्रथम पाठ जानते আদারসুল আউ্বাল বা প্রথম পার এখানে সর্বপ্রথম আটটি শব্দ দেয়া ছিল এই আটটি শব্দ সবগুলোই আমরা পুরুষবাচক দেখতে পাচ্ছি এই আটটি শব্দ সম্পূর্ণরূপে মুখস্থ করার পর আমরা জানতে পারলাম আরো দুইটা শব্দ অর্থাৎ নির্দেশক শব্দ কাছে না দূরে কাছের যে শব্দ আছে অর্থাৎ ইহা ইহা আরবি দুইটা হা দা আর উহা আরবি দুইটা দা লিকা তিলকা তো হা দা হা দিহি তিলকা এর মানে ইহা এবং উহা এই ইহা এবং উহা শব্দে আমরা যখন দেখতে পেলাম যে ইহা শব্দটির দুইটা আরবি আছে হাদা হাদি সংগত কারণে প্রশ্ন জাগবে আমাদের মনে যে দুইটা শব্দ কেন এটা আরবি ভাষায় লিঙ্গের কারণে লিঙ্গ আরবি পুরুষবাচক এবং মহিলা বাচক পুরুষবাচক লিঙ্গকে বলা হয় মুজাক্কার মহিলাবাচক বা স্ত্রীবাচককে বলা হয় মুয়ান্নাস তো আরবি ভাষায় সব শব্দই হয়তো হবে মুজাক্কার বা পুরুষবাচক অথবা মুয়ান্নাস বা স্ত্রীবাচক এখন যে সমস্ত জিনিস বাংলাতে আমরা ক্লিব লিঙ্গ দেখি অর্থাৎ খাতা বই এগুলো কোন লিঙ্গের মধ্যে পড়ে না এগুলোকেও আরবিতে কোনো না কোনো লিঙ্গের মধ্যে ফেলা হবে তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা কোন লিঙ্গ আমরা সাধারণত অনেকগুলো নিয়ম আছে প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে সমস্ত জিনিস যে সমস্ত শব্দের শেষে গোল তা থাকবে সেটা হলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক আর গোল তা না থাকলে বাকি সেগুলো হবে পুরুষবাচক হ্যাঁ মানুষের নাম যদি হয় মানুষের নাম হলে শেষে গোলতা আছে কি নেই সেটা দরকার নাই। মানুষটা কি পুরুষটা মহিলা সেটার উপর নির্ভর করবে যেমন যে যেকোনো একটা মেয়ের নাম বাংলা অনেক মেয়ের নাম হতে পারে যেমন ফুলের নামে অনেকের নাম রাখতে পারে জবা হ্যাঁ তো মেয়ের নাম যদি জবা হয় শেষে কিন্তু গোলতা নাই তারপরও সে কি মহিলা সেটা ভিন্ন জিনিস সাধারণত ক্লিবলিঙ্গ বা যে কোন জায়গায় শেষে যদি গোলতা থাকে সেটা হলো মহিলাবাচক আর গোল তা না থাকলে পুরুষবাচক তো আমরা প্রথম যে আটটি শব্দ দেখতে পাচ্ছি কিতাবুন কুরসিউুন বা আবন জিদারুন কলামুন বাইতুন মিসবাহ সারিরুন এগুলো ভালোভাবে মুখস্থ করার পর আমরা দেখতে পাচ্ছি এগুলো শেষে গোলতা নেই মানে মুজাক্কার এখানে ইহা এর আরবি দুইটা হা দা হাদিহি এটা হলো মুজাক্কার বা পুরুষবাচক আর হাদিহি এটা হলো স্ত্রীবাচক তো যেহেতু আমার প্রথম আটটি শব্দ ছিল পুরুষবাচক তাই আমি হাঁদা দিয়ে पुरुषवाचक तीन उसे एक बी जेहेतु बी मुजाकर पुरुष बाचक से क्षेत्र हादता और दूरे हम जाताबुन তেমনইভাবে এই পৃষ্ঠার সবগুলো অনুশীলনই শেষ করার পর। পরবর্তীতে এই আটটার পর আমরা আরও নতুন আটটা শব্দ শিখব যেমন মাদ্রাসাতুন একটি বিদ্যালয় মিস্তরাতুন একটি রুলার কোরসাতুন একটি খাতা হজরতুন গোরফাতুন একটি কামড়া সাব্বুরতুন একটি ব্ল্যাকবোর্ড হাকিবাতুন একটি ব্যাগ তিলুন একটি টেবিল নাফিদাতুন একটি জানালা এই যে আটটা শব্দ সবগুলো শেষে আমরা দেখতে পাচ্ছি গোলতা আছে গোলতা থাকা এর মানে হল এই শব্দগুলো মোয়ান্নাস বা স্ত্রীবাচক তাহলে এগুলোকে যখন আমরা কাছে বা দূরে বলব সেই ক্ষেত্রে আমরা দেখবো কাছে আরবি কি ছিল হা অথবা হা তো হা যে শব্দটা রয়েছে সেটা ছিল পুরুষবাচক আর আমরা বর্তমানে যেগুলো করছি হবে মু স্ত্রীবাচক তাহলে ইহা এর স্ত্রীবাচক শব্দ হলো হা দিহি সুতরাং ইহা একটি মাদ্রাসা এটা আমরা বলব হা দিহি মাদ্রাসাতুন আবার যদি বলি উহা একটি মাদ্রাসা সেক্ষেত্রে বলব তিলকা মাদ্রাসাতুন এই ছিল আজকের পড়া এইটুকু যদি পড়া হয় তাহলে আরবি ভাষার সর্বপ্রথম স্টেপটুকু আমরা পার হলাম আশা করি ইনশাআল্লাহ এই ক্লাস থেকে সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারবো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু